সালামা ইবনে আবদুর রহমান ইবনে আউফ রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত হাসান ইবনু সামিদ আনসারি রাদি আল্লাহ আবু হুরাইরা রাদি আল্লাহ আনহুকে আল্লাহর কসম দিয়ে এ কথার সাক্ষ্য চেয়ে বলেন আপনি কি নবী সাল আলাইসাল্লামকে এ কথা বলতে শুনেছেন যে হে হাসান আল্লাহ রসুল সাল আলাইস্লামের পক্ষ হতে কবিতার মাধ্যমে মুশ্রিকদের জবাব দাও হে আল্লাহ হাসানকে রুহুল কুদুস অর্থাৎ জিবাই সালাম দ্বারা সাহায্য করো আবু হুরাইরা ওয়াদ তালা আনহু বললেন হ্যাঁ